আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে ঈদুল আদহা ঈদুল আদহা উদহা থেকে দার অর্থ কোরবানি কোরআন পাখি আল্লাহ তালা এই উদহার জন্য কোরবানির জন্য তিনটি শব্দ ব্যবহার করেছেন আসলে তিনের অধিকই বলতে হয় একটি হচ্ছে কোরবানি কোরবান আরেকটি হচ্ছে উদহাইয়া আরেকটি হচ্ছে নাহার আবার আরেকটি আয়তে আছে ইনা সাল নুসুকের মধ্যে নুসুকটাও কোরবানির অর্থে ব্যবহৃত হয় একাধিক অর্থ এসেছে এবং এই যে কোরবানি সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে আল্লাহ তালার কাছে কবুল হওয়ার উদ্দেশ্যে আল্লা নামে কোনো জানোয়ারকে জবাই করা এবং বিশেষ করে ঈদের দিনে যেখানে নবী ইব্রাহিম আলহ সালামের ওনার সন্তানকে কোরবানি করা ইসমাইল আল ইসলামকে কোরবানি করার জন্য তিনি যে নির্দেশিত হয়েছেন স্বপ্নের মাধ্যমে তার বাস্তবায়ন করে তিনি করতে গিয়ে তিনি যেভাবে প্রচেষ্টা চালিয়েছেন এবং উদ্যোগী হয়েছেন তখন আল্লাহ তালা তাঁকে সে কোরবানি সন্তানকে আর করতে হয়নি করতে দিতে হয়নি তিনি আল্লাহ আল্লাহতালা বলেছেন ইব্রাহিম পরীক্ষায় পাশ করে ফেলেছ এই নাও জান্নাতি দু তাকে তুমি কোরবান করে দাও কোরবানি করে দাও আমরা জানি কোরবানির ইতিহাস সেখান থেকে এসেছে পরবর্তী পর্যায়ে রসুল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা কোরবানির হুকুমকে পালন করার জন্য উৎসাহিত হয়েছি আল্লাহ আল্লাহতালা নিজে কোরআন পাখি বলেছেন এবং ঈদের দিনের মধ্যে দুটো কাজ বড় দুটো কাজ একটা হচ্ছে ঈদের দিনে যত ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরবানি সে বিষয়টি একটি হাদিসে ফুটে উঠেছে কোরবানী করার ন্যায় এত বড় আমল ঈদের দিনে আর কোনটা নেই আল্লাহ তালা কাছে সবচেয়ে পছন্দ নিয়ে হচ্ছে আল্লাহ তালা উদ্দেশ্য কোরবানি করা আর এই কোরবানি জানোয়ার কেমতের দিন পশুটি আসবে তার শিং ঘুর পশম সব কিছু নিয়ে আল্লাহকে নিয়ে আসবে আর এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাল কাছে কবুল হয়ে যায় ফতিবু বি হয়েছে। আর আবিকুম ইব্রাহিম তোমাদের আদি পিতা ইব্রাহিমের সুননা তখন তিনি সাহাবাইকার তাহলে আমাদের জন্য কি আছে এই তো একটি পশু কোরবানি দেওয়ার কারণে আপনি এত পরিমাণ এ যে এত নেকি যদিও এর সাথে আল্লাহ তালা আমাদেরকে কোরবানিগ্রস্ত খাওয়া হালাল করে দিয়েছেন কিন্তু আসল কিন্তু গোস্ত খাওয়া নয় আসল হচ্ছে এই এত নেকি অর্জন করা আমরা ইদানিং দেখি যে অনেকে পশু নিধন হচ্ছে কেন এত পশু নিধন না করে আল্লাহ রাস্তায় টাকা দিয়ে ফেলে সরকার করে গরিবদেরকে দিলে তো বেশি সব হওয়ার কথা কিন্তু এটা ভুল দিন এবং ইসলামের প্রত্যেকটি বিষয়ে আমরা নিজেরা নিজের পক্ষ থেকে কিছু বাড়াতেও পারব না কমাতেও পারতে পারব না আর এই বাধা তাও তৈরি সমস্ত ইবাদত আল্লা কাছ থেকে আসে তিনি যে ফর্মে বলেছেন যে তরিকায় বলেছেন সেটা আমরা আদায় করব একটু হেরফের করার কোন অধিকার কোন পরিবর্তন করার অধিকার আমাদের নেই কাজেই যারা প্রচার করে কোরবানির বিরুদ্ধে এত পশু দবা হচ্ছে পশু নিধন হচ্ছে এবং গবাদি পশু কমে যাচ্ছে কোরবানি বন্ধ করে দিলে তো অনেক পশু আমাদের দেশে বৃদ্ধি পেত এরকম যুক্তি যারা নিয়ে আসেন তাদের যুক্তি দেখে বুদ্ধি দেখে কিছুটা হাসি আসে এই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তিনি সমস্ত পশু গবাদি পশু সবগুলোকে সৃষ্টি করেছেন মানুষের জন্য তিনি রিজিক সাপ্লাই দিচ্ছেন রিস্ক থেকে কিভাবে আসবে তার ফসলা তিনি দিয়েছেন কোরবানির পশু জবাই করতে থাকলে মানুষের রিজিকের কমতি হয়ে যাবে পশু কমে যাবে আর সেগুলো আল্লাহ তালা কিছুই জানেন না সেগুলো থেকে মানুষের বুদ্ধি জ্ঞান কি বেশি হয়ে গেছে আল্লাহ তালা থেকে এটা আমাদের চিন্তার বিষয় এবাদতের এত বড় সুযোগ এসেছে এ সমস্ত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমাদেরকে নেকি অর্জনের সুযোগ এসেছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত এখন প্রশ্ন আসতে পারে কোরবানি করা কি ওয়াজিব কার প্রতি ওয়াজিব কোরবানি করা ওয়াজিব হিসাবে হানাকি মাঝাবে বলেছেন কারণ তারা সুরাল কাছ থেকে নিয়েছেন সে যেখানে আল্লাহ তালা বলেছেন ফাসল রব বি আল্লাহ হুকুম দিয়েছেন যে আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন এটা আমর হুকুম অর্ডার লুজুব আল্লাহ তালা কিছু অর্ডার করলে সেটা ওয়াজিব হয়ে যায় সেই দলিলের ভিত্তিতেই ওলামা আলাম বলেছেন ওয়াজিব যদিও জম্মুর ওলামা মেজরিটি ওলামা এখান থেকে ওয়াজিবের স্পিরিট না নিয়ে এটাকে শূন্য খুব গুরুত্বপূর্ণ শূন্য মোয়াক্কাদা হিসেবে নিয়েছেন শূন্য অর্থ এই খুব হালকা না করলেও চলবে এমনটা নয় তারাও গুরুত্বের সাথে পালন করেন কিন্তু কোন কারণে কেউ দিতে না পারলে না দিলে গুনা হবে না কিন্তু অনেক স্বভাব থেকে বঞ্চিত থাকবেন যদি কেউ শূন্যত শুননত মোয়াক্কাদার হুকুম যারা নেন তারাও আসলে কোরবানি থেকে দূরে থাকা বা বঞ্চিত হওয়া ঠিক নয় কারণ এত নেকি সুযোগ এসেছে একটি পশু জবাই করলে আপনি তার পশমের পরিমাণে আপনি নেকি পাচ্ছেন ওয়াজীব নয় এই কথা বলেই যদি আপনি মিস করে ফেলেন অথচ আপনার তৌফিক আছে নেকি কামার সুযোগ থেকে আপনি নিজেকে বঞ্চিত করলেন এখন আসে যে কার দায়িত্ব কোরবানি করা কারিব অথবা কার প্রতি এসে তুমি আমলের তাকিদ এসেছে এক নম্বরে বালিক হওয়া লাগবে অর্থ সম্পদ হাতে থাকা শর্ত কিন্তু কোরবানির জন্য শর্ত নয় সক্ষমতা এসে গেছে অল্প কিছুদিনের মধ্যেই বছর পরে নেই তাতেও দেওয়াটা উচিত যারা ওয়াজিব বলেছেন তাদের প্রতিও তারা ওয়াজিব করেছেন বা হুকুম দিয়েছেন যারা মোটামুটি পয়সা হাতে রয়েছে দেওয়ার মতো সক্ষমতা আছে আসলে তাদের পক্ষে সুযোগ থাকলে এই সব মিস করা ঠিক না এখন যে এক পরিবারে একটা দিলে কেমন হয় অথচ এক পরিবারে একাধিক ব্যক্তি আছেন যারা সাহেব নিসাব হয়ে গেছেন যাদের প্রতি ফেতরাও আজীব যাদের প্রতি জাকাতো আজীব এবং হাতে কিছু টাকা পয়সা রয়েছে তারা প্রত্যেকে দিলে দিতে হবে না এক একজন যিনি পরিবারের কর্তা যিনি মূল ইনকাম যার হাতে আসে তিনি দিলেই হয়ে যায়। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেকেই আলাদা আলাদা করে দেওয়া উচিত সাহেব নেসাব যেহেতু হয়ে গেছেন একটি হাদিস অবশ্য আছে এ বিষয়ে আবু আইবাল আনসার ইরাজ রহানহ থেকে বর্ণিত যে হাদিসের ভিত্তিতে অনেকেই বলে থাকেন যে পরিবারের পক্ষ থেকে মেইন ব্যক্তি একটা আদায় করে দিলে সবার আদায় হয়ে যায় সবার দেওয়া দরকার নেই কেউ বলছেন করিম সাল্ল যুগে ওনার সময়ে লোকেরা পরিবার পক্ষ থেকে একটি ছাগল আদায় করে দিত নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে একটি দিত। একটি নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। অর্থাৎ তিনি ইনডাইরেক্টলি বুঝাতে চাচ্ছেন এর চেয়ে বেশি কেউ দিত না হাত তাড়া অতপর এই কোরবানি দেওয়ার রেজ বেড়ে গেল লোকেরা একে অপরের কেউ সঙ্গে প্রতিযোগিতা শুরু করে দিলো কে কত বেশি কোরবানি দিতে পারে এই ধরনের একটা রেওয়াজ চালু হয়ে গেল যা এখন তুমি দেখতে পাচ্ছ তিনি তার জীব দশায় সাহা বিশেষের দিকে কথা বলছেন রসুল উল্লাহ সাল্লাহ আসমের ইন্তেকালের পরে কোরবানি দেওয়ার পরিমাণ বেড়ে গেল এখান থেকে কেউ কেউ নেগেটিভলি নিয়েছেন যে এক পরিবারে একটা কোরবানি যথেষ্ট আর বেশি দরকার নেই তো এইটা কিন্তু আসলে হাদিসের মূল উদ্দেশ্য নয় হাজিসের মূল উদ্দেশ্য হচ্ছে যেন না করা হয় অর্থাৎ কে কত বেশি কোরবানি দেব বাহাদুরি প্রদর্শন করানোর আমি এতগুলো কোরবানি দিয়েছি এত টাকা খরচ করেছি এই যে নাম কুড়ানোর কিছু একটা যদি চাহিদা চলে আসে এবং একটা এই জাতীয় কোনো ধারণা চলে আসে তাহলে এখানে এটা নিন্দনীয় হবে কিন্তু একই পরিবারে তিনজন পাঁচজন আছেন যারা কর্মক্ষম ব্যক্তি যাদের আয় রোজগার হচ্ছে ঠিক মতোই মাত্র একটা কোরবানি দিবে তো যিনি দিচ্ছেন পয়সা করে খরচ করে বাবা তারিতে তো হবে যদিও ইনডাইরেক্টলি পরিবারের সবাইকে তিনি অ্যাড করতে পারেন কিন্তু একটি কোরবানি দেওয়া আর তিনটি কোরবানি দেওয়া কি সমান স্বভাব হবে ওঠেই না অবশ্যই পার্থক্য হবে তবে ক্ষেত্রে কোন ধরনের প্রতিযোগিতা বাহাদুরি প্রদর্শন এগুলোর যেন উদ্দেশ্য না হবে তাহলে সেই যাদের যাদের সামর্থ্য রয়েছে তারা সবাই করা উচিত কারণ ঈদের দিনে এটা হচ্ছে সর্বোত্তম সবাই কেন বঞ্চিত হবে অর্থ করে থাকা সত্ত্বেও কোন কোন সময় এটা ঠিক যে পরিবারের কর্তা ব্যক্তি এবং অন্যদের যদি তেমন আয় রোজগার না থাকে একটা দিলে হয়ে যায় বাকিদের দেওয়া দরকার নেই যদি তাদের সক্ষমতা না থাকে একটা দিলে বাস করলে হয়ে যাবে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল আলী ওয়াসালাম নিজে তিনি একটি কোরবানি যখন দিয়েছেন তিনি বলেছেন এটি এবং পরিবারের পক্ষ থেকে কোরবানি পিছনে তিনি জড়া করে দিয়েছেন দেখা গেল যে তিনি একমাত্র নিজের কোরবানি দিয়েছেন পরিবারের অন্য সদস্যদের কারো নামে কোরবানি দেননি দ্বিতীয় নম্বর শিক্ষা আমরা এখানে এটা পাই যদি একটি কোরবানি দেই আমি আমার নামটা উচ্চারণ করব কিন্তু আমার পরিবার সবাইকে মধ্যে সামিল করতে পারব কিন্তু নাম দিতে পারব না যেমনটি রসুল এক নামের কোরবানি দিয়েছেন ওনার নামে ওনা নাম মেনশন করেছেন কিন্তু আর কারো নাম মেনশন করেননি বলেননি খাজিজা আয়েশা হাফসা জাইনব কারো নাম উচ্চারণ করেননি বলেছেন পরিবারের সবাইকে তিনি সাবেশ করতে চাচ্ছেন আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন এরকম করা ঠিক আছে আর এখানে আমরা আর একটা দেখতে পাই যে ওনার পরিবারের সদস্যদের আর ইনকাম কি ছিল উনি তো একমাত্র উপার্জনকারী ব্যক্তি মা সারাদি আল্লাহ আনাহা হাফ সারাদি আল্লাহ আনহা ওনারা তো কোন নিজস্ব কোনো ইনকাম ছিল না বিধায় ওনাদের প্রতি কোরবানি করা দায়িত্ব ছিল না ওনাদের নিজস্ব কোন ইনকাম ছিল না তারা সাহেব নিসাব ছিলেন না এই জন্যই তাদেরকে প্রত্যেকে কোরবানি করতে হয়নি আর রসল সালসালাম সাহাব থেকে থেকে বঞ্চিত করতে চাননি সেই জন্য আল করেছেন। কিন্তু কেউ যদি আমরা পরিবারের সবাইকে এভাবে কিন্তু যদি নাম ঢুকাতে চাই এক কোরবানি এক ছাগলে কিংবা গরিবের গরুর সাত অংশের এক অংশে তখন কিন্তু পরিবারের আর কারো নাম বলা যাবে না যার নামে এক নামে কোরবানি দেওয়া হবে আর বলা যাবে যে আল্লাহ আমার বাকিদের নামে তো কোরবানি হচ্ছে না আল্লা আমি তাদেরকে সব সামিল করতে চাই তাদের নাম মেনশন না করে এভাবে শিখলাম সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাপ্তান ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুস আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্সেল সালমার ডিজাইনার আবহা হাউস ওয়ান ওয়ান চ্যাপল রোড লন্ডন ই ওয়ান এখন আসে কোরবানি কোন ধরনের জানওয়ার দিয়ে কোন ধরনের পশু দিয়ে করতে হয় উঠ উঠে সাতজন পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া যায় গরু ম্যাক্সিমাম সাত নাম দেওয়া যায় ছাগল এক নাম দেওয়া যায় ভেড়া এক নাম এক নামই দেওয়া যায় মহিষ কোরবানি দেয় আমাদের দেশে এটার কথা হাদিসে আসেনি কিন্তু আসলে হানাফিও লামা একরাম মনে করেন যে মহিষ যেহেতু গরুরই আরেকটি গোত্র সেই বাকারের মধ্যে এটাও চলে আসে সেই হিসেবে ওনাদের ফতোয়া মহিষ দিয়ে কোরবানি হয়ে যাবে গরুর মতোই তাহলে এই বড় জানোয়ারগুলো গরু উঠ মহিষে নাম দেওয়া যায় কিন্তু অনেকে আবার মনে করেন সাত নাম দেওয়া জরুরি জরুরি না আমি যদি চাই বেশি সব নেব আমি পুরোটাই আমি নেব তাহলে আমি একটা গরু দিব আমার নামই শুধু থাকব থাকবে নট নেসেসারি আমার অন্যান্য আত্মীয় সদন বা আমার পরিবারের সদস্য তারা প্রত্যেককে নিজের নামে দিচ্ছে এবং আমি আমার আমার জন্য একটাই গরু দিতে পারি অথবা আমরা দুইজনে দুই নামে একটা গরু দিতে পারি তিন নামে একটা গরু দিতে পারি চার শরিক মিলে একটা গরু দিতে পারি পাঁচ শরিক হতে পারে ছয় সাত ম্যাক্সিমাম কাদের সাত ম্যাক্সিমাম সাত হতেই হবে এটা জরুরি নয় এখন প্রশ্ন আসে যে মৃত ব্যক্তিদের নামে কোরবানি দেওয়া যায় কি না জীবিত যাদের প্রতিব বা যাদের যারা সাহেব নিসাব যাদের দায়িত্ব কোরবানি দেওয়া তাদের নাম দেওয়ার পরে যদি পিতামাতা এরকম কারো নামে কোরবানি আমরা দিতে চাই যাই আছে এটাই মেজরিটি জমহুর আলাম এক রামের তাদের জন্য দেওয়া যায় কিন্তু অনেকে আমরা ছোট করে দেখেছি আমাদের দেশে পিতা বৃদ্ধ বয়সে আছেন তিনি এখন উপার্জনকারী নন সম্পদ নেই তারপরে চাকরি বাকরি করেন ছেলের উপরে ওয়াজিব হয়ে গেছে এক নামে কোরবানি হবে এখন ছেলে কি করছে যে আমার নামে না দিয়ে বাবা যেহেতু বেঁচে আছেন মুরব্বী তার নামে কোরবানি দিয়ে দেয় এটা হল না এটা ঠিক না কোরবানি হয়ে যাবে বাবার নামে কিন্তু ছেলে যার উপরে দায়িত্ব তার দায়িত্ব রয়ে গেল ক্ষেত্রে সেটা অসুবিধা নয় কাজে জীবিত যারা আছেন বা এবং যাদের উপরে কোরবানি দেওয়ার দায়িত্ব তাদেরটা আগে দিতে হবে এরপরে আমি চাইলে এক্সট্রা পিতা মাতা জীবিত হোক আর মৃত হন তাদের নামে দিতে পারব এখন একই গরুতে মনে করেন আপনার নাম দিলেন আপনার স্ত্রীর নাম দিলেন আপনার পিতামাতা মাতা জীবিত আছে মৃত আছে তাদের নাম দিতে পারবেন এখন প্রশ্ন আসে যে মৃতদের নামে যে কোরবানি হবে সেই গোষ্ঠ কি আমরা খেতে পারব না এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে এই ক্ষেত্রে আবদুল্লা ইব মুবারক রহমতুল্লাহ আলী বলেছেন বিহাকুল্লাহা মৃতের অংশ খাবে না মিতের নামের কোরবানিটা বিতরণ করে দেবে এটা ফতোয়া কিন্তু মেজরিটি ওলামা বলেছেন না না খেতে খেতে পারবে পারবে সেটা যদি এমন হয় যে মাই মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছেন যে আমার নামে কোরবানি দিও সেই ওসিয়ত করা কোরবানির গোষ্ঠ শুধুমাত্র সদকার হুকুমে চলে আসে সেটাই গরিবদের মধ্যে বিতরণ করতে হবে নিজেরা খাওয়া যাবে না আর এমন যদি কোন ওসিয়ত না থাকে ওনার মৃত্যুর পরে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভলন্টিয়ারলি নফল কোরবানি তাদের পিতা মাতার নামে মুরবুদ্দিন নামে দিচ্ছেন সেটা খাওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই তবে কেউ যদি তারপরে পুরোটা দিয়ে দেয় উত্তম কাজ হবে অসুবিধা নেই এখন আমরা আরেকটা বিষয় এখানে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই দেখা যায় নবীকার ইম সালাম নামে কোরবানি করেন এবং ক্ষেত্রে খুব উৎসাহিত করা হয় এবং একটা হাদিস বর্ণিত করা হয় একটি নবী করিম সালামের নামে আরেকটা আলী রাজি আল্লাহ নিজের নামে দুটো কোরবানি তিনি করতেন ফকিল আল্লাহ তাকে যখন বলা হলো যেটা কেমন আপনি কেন নবী করিম সালাম কাজে আমি এটা কখনো ছাড়ব না আমি করেই যাব এই হাদিসটি তিরমিদিতে এসেছে কিন্তু অনেক ওলামায়েরাম এটাকে না। ইমাম তিরমিদি নিজেই বলেছেন হ্যা হাজি এটি একটি এক্ষেত্রে তিনি এগুলো বলেননি পরবর্তী পর্যায়ে কেরাম গবেষণা করে দেখেছেন হাজি নয় দুর্বল যারা নবী করিম সাল্লাম নামে কোরবানি করে আসছেন আমি জানি আমাদের দেশে সেটা খুব আগ্রহ করেছেন কোরবানির মাধ্যমে আমরা কিছু নেকি উপহার দিতে চাই এতে কিন্তু আমাদের কাছে মনে হলো যে ওনার নেকির দরকার অর্থাৎ ওনার যথেষ্ট নেকি নিয়ে উনি দুনিয়া থেকে যাননি আপনি এই পয়েন্টটাকে চিন্তা করেছেন এভাবে এবং আমি দেখেছি একবার আরাফেতর ময়দিনে এক হাজের সঙ্গে দেখা হল আমি বললাম আপনি কি হজ করছেন ফরো হজ না বদলি হজ বলছে বদলি হজ করছি কার বুদ্ধি হাজ করছেন কানে কানে বললেন রসুল্লা বুদ্ধি হাজ করছি আমি হতভম্ব হয়ে গেলাম যে তিনি কি এত কম ইবাদত করে গেছেন যে আমরা হজ কোরবানি ইত্যাদি করে ওনাকে আমরা নিকিজ জোগাড় করতে হবে তিনি তো আল্লাহ তাল কাছে সর্বোচ্চ সানে মর্যাদায় ভূষিত হয়েছেন কারোর জন্যই হবে না কমিটি হয়েছে আল্লাহ তালা ওনার জন্য কোন ইবাদত করতে আমাদের একটি কাজ করতে বলেছেন বা দুটো কাজ করতে বলেছেন একটা হচ্ছে নবী করিম সাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ করা নবী করিম সালাম যা কিছু নিয়ে এসেছেন সেটাকে তোমরা অনুসরণ করো আর যা কিছু তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো অনুসরণ করা আর দুই নম্বর হচ্ছে নবী করিম সাল সালাম পাঠাও সালাম পাঠাও আল্লাহ এই দুটো করতে বলেছেন আর নবী করিম সালাম আরেকটা বলেছেন সালুল্লাহ আলিল ওয়াসিল আমাকে একটি জায়গা আসে জাননাতে যেটা খাস একজনকে আল্লাহ দান করবেন সর্বোচ্চ জান্নাতে ওয়াসিলা সেটা আল্লাহ আমাকে দান করেন এটার জন্য আমাদের দোয়া করেন আমরা আজানের দোয়ার মধ্যে বলি আল্লাহ তালা যেন অনেকে ওয়াসিলা দান করেন এই তিনটি জিনিস আপনি বলতে পারেন যে আমাদের পক্ষ থেকে নবী করিম সালের প্রতি আমরা করতে পারি এর বাইরে কোন এবাদত উপহার দেওয়া এটা আসলে একটা বোকামি ছাড়া কিছু নয় আর আমরা হলো মিসকিন আমাদের পিতামাতা মিসকিন আমরা অত্যন্ত অল্প অনেক জোগাড় করে দুনিয়া থেকে যাচ্ছি অথবা আল্লাহ তালসল উ দান করেছেন তার কোন কামালের কোন নেই আমরা একটু অ্যাড করব ইম্পসিবল যা কিছু তিনি আল্লাহ তিনি বলে গেছেন এগুলো ছাড়া আর কিছু করা আমাদের জন্য ঠিক নয় এটা ইসলামিক স্পিরিট এই বেচারা যারা মিসকিন হয়ে ঠেকে আসে তাদেরকে উদ্ধার না করে আপনি দূরে যাচ্ছেন কেন তাদের হক তো বেশি তাদের প্রয়োজন বেশি এরপরে এখন আমরা আসি কোরবানি কোন সময় করতে হয় সময়ের ক্ষেত্রে কি নির্দেশনা কোরবানি করতে হবে নামাজ ঈদের নামাজ আদায় হওয়ার পর কমপক্ষে প্রথম জামাত আদায় হয়ে গেছে তারপরেই কোরবানির পশু জবাই করা যায় তার আগে নয় এর আগে যদি কি জবাই করে ফেলে রাত্রে শেষ রাতে ঈদের সলাতন ঈদ শুরু হওয়ার আগে জবাই করে ফেলেছে তাহলে নবী করিম সাল্লাম বললেন এই নবাহ আল্লাহমন ইকাদ্দে মহলে এর আগে জবাই করলে জবাইটা হালাল হয়ে গেছে এটা হালাল গ্রস্ত করা হবে পরিবারের জন্য কিন্তু এ দ্বারা কোরবানি আদায় হবে না শুরু হচ্ছে প্রথম পরে। আর কতদিন কন্টিনিউ করে তিন দিন ঈদের দিন পুরো দিন দশ তারিখ জিলহাজের এগারো তারিখ বারো তারিখ তিন দিন এর ভিতরে যে সময় কোরবানি করা যায় অবশ্য তিন দিনে থার্ড ডে এর সূর্য আস্তের আগেই শেষ করতে হবে কোন কোনো ইমামদের দৃষ্টিতে তারা বারো তারিখে শেষ করতে বলেছেন দশ এগারো বারো তিন দিন আর অন্য ইমাম শাফি রহমতুল্লাহ এবং কিছু ইমামের মত অনুযায়ী দশ ১২ বারো তেরো চোদ্দ শেষ পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত কোরবানি করা যায় এরপরে হচ্ছে যে গরুতে আমরা বলেছি সাত নাম দেওয়া যাবে কিন্তু সাত নাম দিতেই হবে এটা জরুরি নয় এ কম হতে পারে আর যাদের গরু দেওয়ার সামর্থ্য আছে তারা কি ছাগল দিলে হবে হয়ে যাবে হয়ে যাবে কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু গরুটা দিলে তার পুরো গরু দেন অনেক স্বভাব হবে গরুর অর্ধেকে তিনশোর চার সরি দিলে স্বভাব বেশি হবে ছাগলের পরিমাণ গোষ্ঠের পরিমাণ বা পশমের পরিমাণ সাইদের পরিমাণ অনুযায়ী অর্থের পরিমাণ অনুযায়ী সব হবে কিন্তু কোরবানি আদায় হয়ে যাবে ঠিক আমি উটের কোরবানি দিলে সব আরও বেশি হবে বয়স গরুর বয়স উটের বয়স কমপক্ষে ছয় বছর হওয়া লাগে এর নিচে হলে কোরবানি হয় না গরুর বয়স পাঁচ বছর হওয়া লাগে তার নিচে এসে ছোট হলে কোরবানি হবে না এরপরে ছাগল এক বছর হওয়া লাগবে তার সে ছোট হলে কোরবানি হবে না ভেড়া বা দুম্বা যেগুলো একটু সাইজে বড় হয় সেগুলো কোন কোন ক্ষেত্রে ছয় মাসের হলেও কোরবানি হয়ে যাবে এর চেয়ে ছোট হলে কোরবানি হবে না এখন আমরা আসি কোরবানির এই যে উদ্দেশ্যটা কি কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল্লাহার হুকুম পালন করা আল্লাহর উদ্দেশ্য কোরবানি করে দেওয়া তো আল্লাহর উদ্দেশ্য কোরবানি করলে আবার আমরা খেতে পারি কেমনি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে অ্যালাউ করেছেন তিনি অত্যন্ত দয়াশীল আমাদেরকে বঞ্চিত করেননি কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে দেওয়া এই সন্তুষ্টির নিয়তে যে আল্লাহ তালা কবুল করবেন কবুলের নিয়ত কোরবানি করা কাজেই এখলাস আল্লাহ কবুল আল্লাহ তালা কবুল করবেন এই নিয়তটা অত্যন্ত জরুরি আল্লাহ তালা সুরা কাউ ধারে বলেছেন ফাসলি কেমন হারে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করুন আমাদের উদ্দেশ্য মনেই নাই এবাদত মনে করছে না তাহলে কিন্তু নিয়তের বিরাট কমতি হয়ে গেল স্বভাবের অনেক কমতি হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন লাইয়া নাল্লা হালু হুহা আল্লাহ তালা কাছে কখনো কোরবানি গ্রস্ত এবং রক্ত পৌঁছে না বরঞ্চ তোমাদের অন্তরের ভিতরে যে তাক আছে সেটাই আল্লাহ তালা কাছে পৌঁছে কাজী অন্তরের নিয়তটাকে সহিজ করতে হবে আমরা যখন কোরবানি দেই আমাদের মনে এই আল্লাহ তালার উদ্দেশ্য কোরবানি করছি এ কতক্ষণ মনে থাকে পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাল কাছে পৌঁছে যা কাজেই ফাতিবীহান আফসা পাক পবিত্র মানে কোরবানি দাও এখানেও কোরবানি কবুল হওয়ার জন্য এই শর্ত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 কোরবানির সাথে আকিকা দিতে চান প্রশ্ন করেন এক নাম আকিকা দিলে হয়ে যাবে এটা হানাফি মাজাবের ফত আছে কিন্তু আমরা দেখি যে স্পিরিট একটা জানোয়ার জবাই করে দেওয়া কাছ থেকে কখনো কোন এক্সাম্পল পাওয়া যাচ্ছে না যে তারা সাত নামের ভিতরে এক নাম আকিগার দিয়ে দিয়েছেন সহি তাহলে কিন্তু সুন্নত অনুযায়ী করতে হবে সুনত হচ্ছে একটি জানোয়ার পূর্ণাঙ্গভাবে ভাবে আকিকার জন্য দেওয়া একটি ছাগল এবং ছেলে হলে দুটো ছাগল এটাই কিন্তু আসলে উত্তম আমল সহী আমল সুনত আমল এখন আসলো জবাই করার তরিকা কি পদ্ধতি কি জানো করে আয় অর্থ হচ্ছে আমি আমার চেহারাকে সে আল্লাহ দিকে সে সত্তা দিকে মত অজ্য করলাম সে সত্তা দিকে ফিরিয়ে দিলাম যিনি আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেছেন আমি একমাত্র আল্লাহ বিশ্বাসী আল্লাহর দিকে আমি একনিষ্ঠ আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সবই রব্বুল আলমিন আল্লাহ তাল্লার জন্য নিবেদিত তার কোন শরিক নেই এই বিষয়ে আমি নির্দেশিত হয়েছি আমি সবার আগে মুসলিম তাহলে আল্লাহ তালার হুকুম মেনে কোরবানি করছি এবং আমার গোটা জীবনই আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে চাই আল্লাহর হুকুম মেনে আমার জীবন আমি সকল কাজ করব এটা আমার জীবনের বিশাল কোরবানি এই কোরবানির সঙ্গে আমি রিলেট করে ফেলছি। কোরবানির আরেকটি মাসাল হচ্ছে এইভাবেই প্রত্যেকটি শরিকের কোরবানি নিয়ে থাকা লাগবে কোন এক শরিক সে কোরবানি বিশ্বাসও করেন দরকারও নাই তার ইত্যাদি কিন্তু তার গোষ্ঠী খাওয়ার দরকার তার একটা পার্টি করবে সেদিনের দরকার চিন্তা করল কোরবানি ভালো গরু কিনবে এখানে যায় তার কোরবানির উদ্দেশ্য নেই তাহলে তাকে শরীর হিসাবে ঢুকানো ঠিক হবে না তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যেতে পারে প্রত্যেকেরই কোরবানির নিয়ত হওয়া উচিত যদিও হাজি সাসি ইনামাল আল আহমাল নিয়াদ প্রত্যেকেই তার নিয়ত অনুযায়ী হবে তবুও ভারত পক্ষে এই জাতীয় লোকদের গোষ্ঠ জবাই করার পরে কিভাবে আমরা ভাগ করব কতটুকু নিজের জন্য রাখবো কতটুকু খাওয়াবো আল্লাহ তালা কোরবানি গোষ্ঠ আমাদেরকে খেতে বলেছেন আর গরিবদেরকে বিতরণ করতে বলেছেন আল্লাহ বলে ফাকুল ও মিনহাটাল তোমরা নিজেরা খাও কোরবানির গোষ্ঠ থেকে আর যারা অভুক্ত অভাব অনটনে আছে ফকের মিসকিন আছে তাদেরকেও খাওয়াও তাদেরকেও দান করি এখন আমিও খাব অন্যদেরকে খাওয়াবো অবশ্য সুন্দর রেকমেন্ডেশন হচ্ছে তিন ভাগ করা এক ভাগ নিজের জন্য খাওয়া আরেক ভাগ হাদিয়া দেওয়া আত্মীয় স্বজন তারা কোরবানি করেনি বা করলেও তাদেরকে একটু হাতিয়ে দেওয়া কেউ গরু করেছে আমি ছাগল দিলাম তাদের ছাগলে গড়তে দিলাম অথবা তারা ছাগল গরু গড়তে দিলাম বা তারাও ছাগল দিয়েছে আমিও একটু আছে যারা কোরবানি দিয়েছে তাদেরকে কোনো কোরবানি গড়তে দেওয়া জায়েজ নেই না এরকম কোনো মশালা নেই তবে সবাই যদি আবার শুধু কোরবানিওয়ালাদেরকেই দেয় তো মূল উদ্দেশ্য তো গরিব মিস মিস করে ফেলবে কাজে তিন ভাগ করো এক ভাগ নিজের জন্য রাখো এক ভাগ তোমার আত্মীয় স্বজনকে অন্যদেরকে প্রতিবেশীকে হাদিয়া দেওয়ার জন্য দাও আর থার্ড অংশ তৃতীয় অংশ একান্ত গরিব যারা আছে তাদেরকে দান খাওয়া আমরা দেব তারা তো এদেশে গরিব পাওয়া যায় কোথায় পাওয়া গেলে দেব না পাওয়া গেলে যারা কোরবানি দেয়নি তাদেরকে দিলেও চলবে গরিব ভাগ করতে বলা হয়েছে নট নেসেসারি কড়াকড়ি ভাবে তিন ভাগ করতে হবে এটা একটা রেকমেন্ডেশন আপনার প্রয়োজন বেশি অনেক মেহমানকে দেওয়া দেবেন সেই জন্য আপনার জন্য অসুবিধা নেই আর দেওয়ার ক্ষেত্রে একভাগ রাখতেই হবে এটাও নয় অথচ আমাদের দেশে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকেই কোরবানি আসে নতুন করে ফ্রিজ কিনে কিভাবে ভর্তি করে রাখবেন শুধু নিজের খাওয়ার চিন্তাটাই বেশি দেওয়ার চিন্তা খুব কমই করে থাকে এই ক্ষেত্রে আরেকটা কথা বলি আমি যে কোরবানি আল্লাহ তালা এখানে আমরা যারা আছি এসব দেশে আল্লাহ তালা আমাদেরকে অর্থনৈতিক সচ্ছলতা অনেককে দান করেছেন আমরা দেশে দিয়ে আসছি বরাবর এখন দেওয়া উচিত কারণ আমাদের গরিব আত্মীয় স্বজন ইন্তজার করছে তাদেরকে বঞ্চিত করা ঠিক না দেন কিন্তু ছেলেমেয়ে যারা এই দেশে আছে তাদেরকে কোরবানি থেকে একেবারে বঞ্চিত করাটাও ঠিক মনে করি না আমি ছেলেমেয়েরা দেখুক কোরবানি একটা এবাদত ঈদের দিনের আরেকটি অন্যতম বড় এবাদত সবচেয়ে বড় ইবাদত এটা হচ্ছে যদিও তারা নিজেরা কিন্তু এ বাজারের সাথে সম্পৃক্ত সেগুলোর মধ্যে আল্লাহ অতিরিক্ত বরখত দান করেছেন কাজে আপনার ছেলে মেয়েকে করবেন কেন এখানে একটা দেশে দেন একটা এখানে দেন অনেকেই কোরবানি এসেছে তারা এটা নিয়ে বড়াই করে কে কত দামি কোরবানি দিল আমাদের কোনো কোনো দেশে আছে কত লাখ টাকা দিয়ে গরু কিনেছে দুই লাখ টাকা দিয়ে আমারটা কিনব তিন লাখ টাকা দিয়ে তাহলে গোটা থানায় প্রচারিত হবে কার গরুর দাম সবচেয়ে বেশি ছিল টক অব দ্য টাউন হয়ে যাবে এগুলো ঠিক না এখানে নিয়তের কমতি অনেকে আবার পশুর ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় অনেকে আবার কোরবানির জবাই করে জবাই করছে এবং জবাই করার পরে কোরবানির পশুটা কোন হালতে আসে সেটাকে ছবি সহকারে ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছেন এবং অনেক সময় এই সমস্যা সিন দেখলে স্বাভাবিকভাবে খারাপ লাগে এটা কিন্তু আপনি কোরবানির ব্যাপারে একটা নেগেটিভ কন্ট্রিবিউশন করছেন আমার মনে আছে কিছুদিন আগে কোনো একজন নাম করা ব্যক্তি তার কোরবানির পশু জবাই করে এটা ভিডিওর মধ্যে ছেড়ে দিলেন এবং সেটা একটা বিরাট একটা হৈচই পড়ে গেল এবং কোরবানির ব্যাপারে অনেকগুলো নেগেটিভ কথা চলে আসা শুরু হয়ে গেল দেখো মুসলমানরা কিভাবে নির্দয়ের মতো গরু জমাই করে পশু হত্যা করে তাহলে আপনি কি চান ইসলামের সুন্দর আমলটা আপনি নষ্ট করে দেবেন এই বিরুদ্ধে নেগেটিভ প্রপাগনটা হাতিয়ার লোকদের হাতে তুলে দেবেন আর এতে আপনার যদি কোনো সময় বড় গরু কিনেছেন এরকম মনের ভিতরে কোন ধরনের বড়াই করা গর্ব করার ভাব আসে প্রতিযোগিতার ভাব আসে তাহলে তো আপনার নিয়ত নষ্ট হয়ে গেল কোরবানির স্বভাব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন তো এসব বিষয় আমি আশা করি আমরা খেয়াল করব সর্বশেষ যেটা বলতে চাই যে কোরবানি যারা করবো তাদের জন্য হাদির শরীফে এসেছে তারা যেন জিরহদ মাসের এক তারিখ এসে গেলেই নখ চুল কিছু যেন আর না কাটে শরীরের কোনো পশম ফেলে দিতে হলে চুল কাটতে হলে মুস কাটতে হলে এবং নোখ কাটতে হলে জিরহদ মাসের এক তারিখের আগেই সেটা করে নেওয়া উচিত এটা একটা সুন্নত আমল কোরবানি করার পরে তারা চুল কাটবেন তবে যারা কোরবানি দেবেন তাদের জন্য এই সুন্নত আমলটা যারা কোরবানি দেবেন না যাদের নামে কোরবানি হবে না তাদের জন্য এখানে নোখ চুল কাটার কোন আমল শূন্যত আমল তাদের জন্য নেই এখানে এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আসে যারা এই দেশে আছেন কোরবানি দিলেন বাংলাদেশে তো বাংলাদেশে তো পরের দিন কোরবানি হবে কোন সময় দেখা যায় দুই দিন পরে হয় তারা কখন নুকচুল নখ এবং চুল কাটবেন উত্তম হচ্ছে যখন দেশে কোরবানি হবে তারপরে ইন্তজার করা এর এরপরেই কাটা তবে এমন যদি হয় যে বড় হয়ে গেছে আপনি একটু আনইজি ফিল করছেন তাহলে যেটা হতে পারে ক্রেয়াস করে যে ঈদের দিন এখানে ঈদের নামাজ পড়ার পরে দুই তিন ঘন্টা হাতে সময় রাখলে যতক্ষণ একটি গরু কোরবানি হয়ে যেতে পারে ঘণ্টা দিয়ে সময় নিয়ে তারপরে যদি আপনি কাটেন ইনশাল্লাহ আশা করি আপনার সুনত আদায় হয়ে যাবে। তবে দেশে কোরবানি হওয়া চরিত অপেক্ষা করতে পারা এটা অবশ্যই উত্তম আমল হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন কোরবানির এই আল্লাহ নেব করুন তফিক আসালাম আলাইকুম ওরহমতুল্লাহ